গরিব মুচি অনেক কাল আগে অ্যারাজার শহরে এক গরিব মুচি থাকত নাম ব্রাম সারা দিন কাজ করত এই আশায় যে রোজগার করে তাই দিয়ে পরিবারের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেবে কিন্তু বিশেষ কিছুই রোজগার হতো না একদিন যখন ব্র্যাম কয়েকটা পুরনো জুতো সেলাই করছে একটা লোক তার কাছে এলো লম্বা কেমন সন্দেহজনক চেহারা মাথায় টুপি আর গায়ে লম্বা কোট এই মুচি একটু ইতস্তত করলো সারাদিন কানা করে রোজগার হয়নি কিন্তু তারপরে সাহায্য করতে রাজি হয়ে গেল অবশ্যই স্যার আপনাকে সাহায্য করবো দয়া করে টুলের ওপরে বসে আপনার পাটা ওপরে রাখুন লোকটা বসল আর ভ্রাম নিখুঁত তার জুতো পালিশ করে দিল একেবারে চকচকে করে দিল। যেন অন্ধকারে আকাশের নিচে স্থির জল হয়ে গেছে স্যার তুমি খুব ভালো কাজ করেছো। এই উপকারের জন্য তোমাকে আমি পুরস্কার দেবই আমি একজন জাদুকর আমি জঙ্গলের কোনায় একটা কুঁড়ে ঘরে থাকি ছাগল তোমাকে শুধু বলতে হবে ছাগল নিজেকে নাড়াও আর আমার ভাগ্য খুলে দাও আর তখনই দেখবে তোমার কাছে প্রচুর পরিমানে সোনার মুদ্রা এসে গেছে আর আর গা থেকে সোনার মুদ্রা ঝরে পড়লো মুচি তো একেবারে অবাক ও বাবা লোকটার দেখছি কথার দাম আছে এক্ষুনি বাড়ি গিয়ে সব বাইকে বলতে হবে ব্রাম জিনিসপত্র গুছিয়ে ছাগলটাকে ঘাড়ে করে মনের আনন্দে বাড়ির পথে পা বাড়াল পথে যেতে তার পিসি ইনগ্রেডের বাড়ি আসে সে দেখে যে ও একটা ছাগল ঘাড়ি করে যাচ্ছে দেখে সে তাকে ডাক দিল এই ব্রাম এদিকে এসে পিসির সাথে কথা বলে যাও সে ভাবল তার কি এখন পিসির সাথে কথা বলার সময় আছে কারণ তখন তার বাড়ি ফেরার তারা বউকে এই মায়াবি ছাগলের কথা বলতে হবে আচ্ছা। আমার তো খুব পেয়েছে এতটা রাস্তা ছাগল ঘাড়ে নিয়ে হেঁটে এক কাপ চা খেয়ে তারপর বরং বাড়ি যাবক্ষণ ব্রাম পিসির কাছে গিয়ে ছাগলটা তার হাতে দিল ঢোকার আগে সে বলল যাই করো পিসি কিন্তু এই কথাটা কাউকে বলো না এই ছাগল নিজেকে নাড়াও আর আমার ভাগ্য খুলে দাও তুমি ব্রাম বসে রইল যে তার পিসি তাকে চা দেবে আর এদিকে তখন ইনগ্রিড ভাবছে যে তার এই কথার মানে কি পিসি রান্নাঘরে ছাগলটার কাছে গেল ওই জাদু শব্দ গুলো সে ছাগলটাকে বলল ছাগল নিজেকে নাড়াও আর আমার ভাগ্য খুলে দাও আর সঙ্গে সঙ্গে ছাগল নিজেকে নাড়াতেই সোনার মুদ্রা ঝরে পড়ল একে দিয়ে তো অনেক লাভ হবে কিছুতেই হাত ছাড়া করা যাবে না ওকে বোকা বানাতে হবে ইনগ্রিড চাই কিছু ওষুধে মিশিয়ে সেটা ব্রামকে খেতে দিল খেয়ে সে তক্ষণি ঘুমিয়ে পড়ল যেই নামুচি ঘুমিয়ে পড়ল অমনি ইনগ্রিড এই ছাগলটার জায়গায় নিজের একটা ছাগল রেখে দিল পরের দিন সকালে ব্রাহ্ম ছাগলটা ঘাড়ে করে বাড়ির পথে রওনা দিল বাড়ি ফিরে সোনার মুদ্রা থলিটা বউয়ের সামনে রাখল এই যে এই সোনার মুদ্রাগুলো নাও আর আজ আমাদের জন্য দারুণ সব রান্না করো। তার বউ এত খুশি হল যে প্রশ্ন করল না থেকে সেই সোনার মুদ্রা পেয়েছে সে বাজার করতে চলে গেল কিছুক্ষণ পরে মুচি ভাবল আবার ছাগলের কাছ থেকে সোনার মুদ্রা চাইবে জাদুকার যা বলতে বলেছিল সে বলল কিন্তু ছাগলটা পাথরের মতো দাঁড়িয়ে রইল এ তো আজও ব্যাপার কোনো কাজ হল না কেন সে বারবার শব্দগুলো বলল কিন্তু কিছুই হলো না ছাগল যে কে সেই তাই সে জাদুকরের খোঁজে বেরোলো শেষে সে জাদুকরের কুড়ে ঘর দেখতে পেল সে ভেতরে গিয়ে জাদুকরের সাথে কথা বলল যে তাকে তার সংসার চালাতে হবে জাদুকর খুব ভালো ছিল সে মুচির ঘাড়ে হাত রেখে বলল চিন্তা করু বন্ধু এই নাও মায়াবি কাপড় নিজের হাতের ওপর রেখে শুধু বল যে ও মায়াবি কাপড় তুমি নিজেকে পিছিয়ে দাও আর খাবার সাজিয়ে দাও দেখবে সঙ্গে সঙ্গে রকমারি খাবার তোমার সামনে একেবারে সাজিয়ে দেওয়া হয়েছে ভ্রাম জাদুকরের কথা শুনে খুশি হয়ে গেল তাকে ধন্যবাদ জানিয়ে সে বাড়ি ফিরে চলল ব্রাম যখন জঙ্গলের ভেতর দিয়ে বাড়ি ফিরছে তার পিসি যেখানে থাকে সেখানে পৌঁছে ভাবল যে এই মায়াবি কাপড় পেতে খাবার নিয়ে পিসির সাথে বসে খাবে আমি এখান দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তুমি আমায় এত ভালোবাসো গতবার আমায় চা খাইয়েছিলে তাই সেই উপকারের বদলে আমি আজ তোমার জন্য কিছু খাবার এনেছি খুব ভালো ভেতরে এসো আর তাই ভেতরে গিয়ে রেখে বলল তাদের সামনে হাজি আর তার উপরে রকমারি সব খাবার সাজানো পিসি ইন্দ্রির তো চুমকে উঠলো তার এত ভালো ব্যবহার সত্ত্বেও সে ঠিক করলো মুচির খাবারে ওষধি মিশিয়ে দেবে তারা দুজনে পেট ভরে খেল সুস্বাদু সেই খাবারের স্বাদ তাদের মুখে লেগে রইল মুচির ঘুম পেয়ে গেল আর ঘুমিয়ে পড়ল কাপড় কাপড় বদলে সাধারণ একটা রেখে দিল। আবার তাকে বোকা বানাল পরের দিন ব্রাম বাড়ি ফিরে গেল হাতের ওপর কাপড় রেখে জাদু মন্ত্র বলল এইবার কিচ্ছু হলো না মুজি একটা কাকতারুয়ার মতো ঘরের মাঝখানে দাঁড়িয়ে রইল তার বউ তাকে দেখে ভাবলো অভাবে বুঝে লোকটার মাথা খারাপ হয়ে গেছে সে চলে গেল এ হতে পারে না আমার আমার সঙ্গে করছে। সঙ্গে জাদুকরের কাছে গেল তাকে সব কথা সে খুলে বলল আর তার কাছে আরও একবার সাহায্য চাইল জাদুকর খুবই ভালো তাই আবার তাকে সাহায্য করতে রাজি হয়ে গেল তাকে বলল আমি যা বলছি তাই করো এই মায়াবি পালকটা নাও ফেরার পথে তোমার পিসির বাড়ি গিয়ে তাকে বলো এই পালক পূর্ণ করে আর তাকে এই মন্ত্রটাও বলতে ও আমার ইচ্ছে পূর্ণ করো আর সঙ্গে সঙ্গে এই পালক তাকে কাতুকুতু দিতে শুরু করবে আর থামবে না ও আপনাকে অসংখ্য ধন্যবাদ আর মনে রেখো তুমি সেটাকে থামাতে পারবে সে মাঠের পাশে পিশির বাড়িতে গিয়ে পালকের কথা বলল সঙ্গে সঙ্গে পিসি মুচির ভাদে পা দিয়ে জাদু মন্ত্র বলল ওহ, মায়াবি পালক আমার ইচ্ছে পূর্ণ করো পালক হাওয়াই উঠতে উড়তে হঠাৎ করলো হাসতে লাগলো শেষে আর পারলো না আমি একটা শর্তেই এটা থামাতে পারি তুমি যাচাই তোমাকে ঠিক আছে তাহলে আর ঘাড়ে করে ছাগল নিয়ে এলো সে রান্নাঘর থেকে বেরিয়ে বলল। মায়াবি পালক আমার ইচ্ছে পূর্ণ হয়েছে আর মায়াবি পালক তার দিকে ঘুরতে লাগলো সে যেন হাওয়ায় মিশে গেল আর নেমেষে নিজের বাড়ি পৌঁছে গেল সে বাড়ি গিয়ে বউকে মায়াবি ছাগল আর কাপড় দেখাল বৌত দারুণ খুশি হয়ে তাকে জড়িয়ে ধরল পরে তারা রাজকীয় খাবার খেতে খেতে আলোচনা করলো যে কিভাবে মায়াবি ছাগল আর এই কাপড় ব্যবহার করা যায় মুচি তার ব্যবসা বাড়াতে সোনার মুদ্রা ব্যবহার করলো আর বেশিটাই শহরের গরিবদের সেবায় ব্যয় করা হলো আর ওদিকে পিসি ইনগ্রিড তার বাড়িতে যখন তখন পালকে সে হাজির হয় আর সেই সব গরিবদের সাহায্য করতে বাধ্য করে যাদের সে আগে ঠকিয়েছিল